আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি анফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহিদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আম্মা বা'দ। কোরআনে কারিমে ছোটো ছোটো সুরাগুলো আলোচনা করছিলাম তাতে কীভাবে নেওয়া যায় সে সম্পর্কে আমাদের আলোচনা চলছিলো আজও সে ধারাবাহিকতায় আমরা এসেছি সুরাতুল আসর এর আলোচনায় সুরাতুল আসর এমন একটি সুরা যে সুরাটি অত্যন্ত ছোট অথচ অর্থ অত্যন্ত ব্যাপক আমরা ইশা আল্লাহ সুরাটির ব্যাখ্যা জানব এবং তা থেকে শিক্ষা গ্রহণ করবো সূরার প্রথম শব্দ থেকেই ঈশ্বরটি নামকরণ করা হয়েছে এই সূরাটি আল্লাহ সুদের প্রথমেই যে কাজটি আল্লাহ তালা করেছেন তা হচ্ছে শপথ করেছেন বলেছেন ওয়াল আসর সময়ের শপথ ওয়াল আসর সময়ের নাম কোন সময়টা তিনি শপথ করেছেন জীবনের শপথ হতে পারে তো সোল্লা সাল্লা যে সময়টুকু আল্লাহতালা পাঠিয়েছেন সেটা হতে পারে এবাদতের সময়টুকু হতে পারে যে কোনো সময় হতে পারে একটা পূর্ণাঙ্গ সময়ের শপথ করেছেন আল্লাহ তালা যে সময়টা বিস্তৃত হতে পারে নির্ধারিত না করলে এটা সেটা এভাবেই অনির্ধারিত থেকে যাবে অর্থাৎ যত সময় আছে সেগুলি তিনি শপথ করেছেন বলা যাবে আবার কেউ কেউ বলেছেন না নির্ধারিত সময়ে শপথ করেছেন আল্লাহ তালা এখানে সেটা হচ্ছে সালাতুল আসর আসরের সময়ে তিনি শপথ করেছেন কারণ আসরের সময়টি সবার সমস্ত উন্মতের কাছেই সম্মানিত ছিল সেই সময় এই জন্য অনেকেই সেই সময়ে শপথ করলে সেটা ভঙ্গ করতো না অন্য সুরা এই জন্য বলা হয়েছে তাহবে পরে অমুসলিম যারা তাদেরকে যখন সাক্ষী কীভাবে অমুসলিমদেরকে কীভাবে সাক্ষী বানাবে সেই ঘোষণা দেওয়ার সময় আল্লাহ তালা বলেছে তাহবে সুনহমা ইম্বায় সাল্লাহ পরে তাদেরকে নিয়ে আসবে সাক্ষী হওয়ার জন্য তাদেরকে বলবে সেই সলাাতের তাফসির এসে সেটা হচ্ছে আমরা মৌলিকভাবে বিশ্বাস করি যে কোরআনে করিমের কোনো আয়াতের তাফসির কয়েকটি হতে পারে এবং সবগুলোই বিশুদ্ধ হতে পারে যদি একটি অন্যটির বিরুদ্ধে না যায় এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সুরার আসর অর্থ হচ্ছে শপথ সময়ের সে সময়টি আসরের অর্থে অন্য সময় হতে পারে অর্থাৎ মূল সময় এ আল্লাহতালা এই সময়ের শপথ কেন করলেন দেখুন মানুষের পুরো জীবনটাই হচ্ছে সময় জীবন মানেই সময় সময়টা শেষ হয়ে গেলে তার জীবন শেষ হয়ে যায় আল্লাহতালা সময় দিয়েই সবকিছু নিয়ন্ত্রণ করে দিয়েছেন এজন্য পরবর্তী মানুষের আলোচনা আসছে ও আল্লাহ ইনাল ইনসানা লাফি খসল নিঃসন্দেহে মানুষ ক্ষতিগ্রস্ততায় লিপ্ত নিঃসন্দেহে মানুষ ইনাল ইনসান লাফি খসন ক্ষতিগ্রস্ততায় লিপ্ত মানুষ ক্ষতিগ্রস্ততায় লিপ্ত হয়েই আছে ক্ষতিতে নিমজ্জিত আছে সেখান থেকে তাকে কিভাবে বের করতে হবে আল্লাহতালা বলছেন ইল্ল্লা দি না তবে যারা ইমান আনবে ও আমিলুস আল হাত সৎ কাজ করবে ন্যাগ কাজ করবে ওয়তাওয়া সব ইল হক পরস্পর হকের ওসিয়ত করবে ওয়তাওয়া সব সবর এবং পরস্পর সবরের ওসিয়ত করবে তারা শুধুমাত্র এই ক্ষতিগ্রস্ততা থেকে মুক্ত পাবে তারা ক্ষতিগ্রস্ত হবে না তা আমরা প্রথমেই আসি কি বলছেন আল্লা তালা যে মানুষ মাত্রেই ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে এই মানুষ সমস্ত মানুষ ইমানদার কাফের সবাই সব মানুষের ক্ষতিগ্রস্ত মধ্যে আসে এই ক্ষতিগ্রস্ত কখনও বাইরে যেতে পারে না ক্ষতিগ্রস্ত মধ্যে তারা থাকে কিন্তু বের হতে হলে তাদেরকে আল্লাহর দেয়া নিয়মগুলি অনুসারে তাদের সেই ক্ষতিগ্রস্ত বের হতে হবে আল্লাহ তালা বলছে ইন আল ইনসান আলি খুশ ই তবে যারা ইমান আনবে ইমান আনবে কৃষির উপরে ইমানে আরকানগুলো আমাদের জানতে হবে ইমান আনবে আল্লাহর উপরে আল্লাহরফুর ইমান আনতে হলে তিনটি জিনিস উপর ইমান আনতে হবে এক নম্বর হচ্ছে আল্লাহ তালাকে একমাত্র রব মানতে হবে দুই নম্বর হচ্ছে তার আসমা ও সেফাত নাম এবং গুণাবলীর স্বীকৃতি দিতে হবে তিন নম্বর হচ্ছে একমাত্র আবাদত তারই করতে হবে এই তিনটি কমপ্লিট যদি করতে পারি আমরা আল্লাহরফুর ইমান আমাদের পূর্ণতা লাভ করবে নাহলে আম আল্লাহরফুর ইমান আমাদের হবে না সুতরাং ইদিন আ মানুষ যখন বলব তখন আমার মনে রাখতে হবে ইমানের প্রথম রোকন আল্লাহরপুর ইমান এর জন্য এই তিনটি জিনিস অবশ্যই জরুরি দ্বিতীয় রোকন হচ্ছে ইমানের ইমান বিল মালাইকা ফেরিস্তাদের উপর ইমান ফেরস্তাদের উপর ইমান আমাদের বা মালাইকারর ইমান আমাদের আনতে হবে কি রকম প্রথম এটা বিশ্বাস করতে হবে দৃঢ় বিশ্বাস থাকতে হবে স্বীকার করতে হবে যা আল্লাহ তালা ফেরিস্তা নামক একটি জাতিকে সৃষ্টি করেছেন তিনি এবং আল নূর দিয়ে তিনি তাদেরকে সৃষ্টি করেছেন তাদেরকে আমাদের জন্য প্রহরায় নিয়োগ করেছেন তারা আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত এরা হচ্ছে আল্লাহর জুনুদ আল্লাহ তারা তাদের সম্পর্কে বলেছেন ওমা আলমু জুনুদিকা ইল্লাহ আল্লাহর জুনুদ সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ যায় না তাদের সংখ্যা অনেক বেশি তারা শুধু আল্লাহর এবাদত করেহম বেআালুন তা আল্লাহর কথার অগ্রগামী হয় না তার নির্দেশকে শুধু পালন করে চলে এই ফেরেস তাদের দ্বারা আমাদের বহু উপকার সাধিত হয় আল্লাহ তালা বলছেন লাহু মাক্কেবা মিমবাই নিয়ে দা ইমিন কালফি ইয়াহফাজুল হমিন আমদিল্লা আল্লাহর কিছু হাবাজা ফেরেস্তা আছে যারা আমাদের সামনে পিছন থেকে হেফাজত করে সুতরাং আমরা এদের সম্পর্কে ইমান রাখতে হবে যে এরা অবশ্যই আছেন এবং এরা আমাদের আমল নামা লিখছেন কেউ কেউ আমাদেরকে রক্ষণাবেক্ষণ দায়িত্বে নিয়োজিত আছেন কেউবা এদের মধ্যে বড় বড় যারা আছে তাদের উপরে ইমান আনতে হবে কেউ অন্য কাজে লিপ্ত যেমন বড় বড় যারা আছেন এদের মধ্যে এক নম্বর হচ্ছে জিব্রিল তিনি ফেরেস্তাদের সর্দার তিনি নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহে নিয়ে আসতেন দ্বিতীয় হচ্ছেন ইসরাফিল তিনি সিংহায় ফোঁক দিবেন তৃতীয় মিকাইল তিনি রিজিক বন্টনের কাজে নিয়োজিত আল্লাহর নির্দেশে আল্লাহর নির্দেশে তিনি এই কাজটি করছেন বৃষ্টির ব্যবস্থাপনা তিনি করেন সেখানে লিজিকের ব্যবস্থা হয় বৃষ্টির কারণে সেই ব্যবস্থাপনা মিকাইল আলি ইসলাম করেন চতুর্থ হচ্ছে মালাকুল মৌ তাকে আমাদের অনেকে আজাইল বলে থাকে আজাইল নামে আসলে কোনো ফেরিস্তা নেই মালাকুল আমরা বলি এগুলো হচ্ছে বিখ্যাত ফেরিস্তাদের নাম এর বাইরে অনেক ফেরিস্তা আছে যেগুলো আমরা নাম বললাম না তবে এই ফেরেস্ত মূল কথা ইমান বিল মালাইকে আমাদের জরুরি যেমনইভাবে ইলেদিন আহ মানুষ যখন বলা হয় যারা ইমান আনবে অর্থাৎ আল্লাহর উপর ইমান আনতে হবে ফেরিস তাদের হিমেন আনতে হবে তেমনিভাবে ইমান আনতে হবে আল্লাহর কিতাবের উপর আল্লাহ তালা যুগে যোগে কিতাব পাঠিয়েছেন মৌলিকভাবে আল্লাহ তালা চারটি কিতাব পাঠিয়েছেন এর বাইরে আল্লাহ তালা অনেকগুলি সাহিফা পাঠিয়েছেন এগুলি ফির ইমান আনতে হবে যে এগুলি আল্লাহ তালা পাঠিয়েছেন এই ইমান সর্বশেষ যে কিতাব আল্লাহ তালা পাঠিয়েছেন কোরআনে কারিম এই কোরআন অন্যান্য সমস্ত কিতাবকে রহিত করে দিয়েছে সুতরাং অন্যান্য কিতাবের উপর এখন আমল করা যাবে না আমল করতে হবে কোরআনে করিমের উপরে এই ইমান আমাদের থাকতে হবে আল্লাহর কিতাবগুলিকে স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ পাঠিয়েছেন কিন্তু সেগুলি এখন আর আমল বাকি নেই সেটাও আমাদের মনে রাখতে হবে আমাদেরকে অবশ্যই আমাদের কোরআন নিয়েই আমাদেরকে চলতে হবে সে কোরআন উপরে ইমান আনতে হবে সে কোরআনকে আল্লাহ তালা আলাই অন্যান্য কিতাবের উপরে সেটাকে সত্য মিথ্যা পার্থক্যকারী হিসেবে নির্ধারণ করেছেন অন্য অন্য কিতাব হেফাজতকারী হিসেবে কোরআনকে আল্লাহ তালা দিয়েছেন মোহিমের অর্থ হেফাজতকারী হিসেবে আল্লাহ তালা দিয়েছেন সুতরাং আমাদেরকে সে কোরআন মেনে চলতে হবে সে কোরআন অনুসারে চলতে হবে কিতাবের উপরে ইমানের এটি গুরুত্বপূর্ণ যে দিক হচ্ছে এটি চতুর্থ হচ্ছে আল্লাহ রাসুলদের উপরে ইমান আনতে হবে সে রাসুলদের উপর ইমান আনার প্রথম কথাই হচ্ছে যে আল্লাহ তালা যুগযুগে নবী এবং রাসুল পাঠিয়েছেন প্রথম যাকে পাঠিয়েছেন আল্লাহ তালা তিনি হচ্ছেন আদম আলাহিসালাতুয়সালাম তিনি একজন নবী আর প্রথম জিন যাকে রাসুল হিসেবে আল্লাহ তালা পাঠিয়েছেন তিনি হচ্ছেন নূর আলাহি সাল্লা তিনি হচ্ছেন রাসুল প্রথম রাসুল এই ধারাবাহিকতা আল্লাহ তালা যুগযোগে বহু নবী এবং রাসুল পাঠিয়েছেন সই হাদিসে পাওয়া যায় যে আল্লাহ তালা যে এক লক্ষ চব্বিশ হাজার নবী পাঠিয়েছেন আর রাসুলদের সংখ্যা পাওয়া যায় ৩১৩ জন মতান তিনশো জন রাসুল পাঠিয়েছেন আল্লাহ তালা এদেরকে আল্লাহ তালা পাঠিয়েছেন মধ্যে আল্লাহ তালা কোরআনে করিমে যাদের উল্লেখ করেছেন তাদের সংখ্যা মাত্র পঁচিশ জন এর মধ্যে আদম আলাহ ইসলাম ব্যতীত বাকি সবাই হচ্ছেন রাসুল আদম আলাহিসাম একমাত্র কোরআনে করিম উল্লেখিত নবী এর বাইরে নবীর উল্লেখ এসেছে হাদিসে ইউষা আলহ ইসলামের নাম এসেছে হাদিসে তিনি হচ্ছেন নবী মনি ইসলাইলদের অনেক নবীর কথা কোরআনে আসেনি আমরা সেগুলিকে অস্বীকার করব না তবে সেগুলিকে নবী হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে কারণ অনেক সময় তারা অনেক নাম উল্লেখ করে সেগুলি আসলেই নবী স্লেন কিনা আমাদের কাছে প্রমাণিত হয়নি আবার অনেক অস্বীকারও করব না কারণ যদি নবী হয়ে থাকেন তা আমরা অস্বীকার করতে পারি না এটাই হচ্ছে রসুলদের ইমান আনার ক্ষেত্রে নিয়ম রসুলের মধ্যে ইমান আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অবশ্যই একথা ইমান আনতে হবে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসলাম সর্বশেষ নবী তারপরে আর কোন নবী আসবেন না তারপরে যদি কেউ মনে করে যে কোনো নবী আসছে তাহলে সে তার ইমান থাকবে না সে কাফের হয়ে যাবে সুতরাং দুনিয়ার যেখানে যে কেউ নবুতে দাবি করবে সে মিথ্যুক বলে বিবেচিত হবে তার সেই দাবি গ্রহণযোগ্য হবে না ইমা আবিস রহমান্তাহ আলাই বলেন কোন ব্যক্তি যদি কোনো কারো কাছে দলিল চায় নবুত কেউ নবুতের দাবি করলার দলিল চায় তারও ইমান থাকবে না কারণ সেখানে সন্দেহ করার কিছু নেই দলিল চাওয়ারও কিছু নেই আল্লাহ তালা বলেছেন যে ইমনি রাসুল্লাহ ইকুম জেমিয়ান হে নবী আপনি বলে দিন যে আমি তোমাদের সবার কাছে আল্লাহর রাসুল আল্লাহ তালা নিজে বলে রমার সাল্লা কাইল্লা রহমাত আলামীন মানুষের সমস্ত সৃষ্টির কাছে রহমত হিসাবে আল্লাহ তালা তার রাসুলকে পাঠিয়েছে তো রাসুলের উপর ইমান আনতে হলে আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো অবশ্যই বিশ্বাস করতে হবে পঞ্চম ইমান হচ্ছে আখরাতে উপর ইমান আনতে হবে তাহলে আমরা সফল কাম হতে পারবো সম্মানিত দর্শকবৃন্দ সময় হয়ে গেছে একটি বিরতির আমার বিরতির ফলে বাকি আলোচনা সমাপ্ত করবো ততক্ষণ আমাদের আর খান সমূহ কারণ যেই ইমান না থাকলে আমরা সফল হতে পারবো না তার ইমান কিসের উপর আনতে হবে তা না জানলে আমরা ভুল করতে পারি ইমান রোপণ আমি সংক্ষেপে আলোচনা করে তারপরে বাকি তফসিলের দিকে যাবো আখরাত ফির ইমানের প্রথম যে জিনিসটি হচ্ছে আল্লাতালা দুনিয়া যেমন রেখেছেন আখরাত তেমনি রেখেছেন এই দুনিয়া শেষ হওয়ার পরে জীবনের আরেকটি পর্যায়ে শুরু হবে যে জীবনের কোনো শেষ নেই তা হচ্ছে আখরাতের জীবন সেই জীবন সর্বব্যাপী সেই জীবনে সবচেয়ে ভালো মানুষ যারা তারা জান্নাতি থাকবে খারাপ মানুষ যারা তারা জাহান্নামে থাকবে এর বাইরে মধ্যম পন্থাবতী কিছু নেই সেখানে জান্নাতি এবং জাহান্নামি এই আখরাতের জীবনের প্রথম ধাপ হচ্ছে কবর কবরে প্রশ্নোত্তর দিতে হবে সেটা ইম্যান আনতে হবে কবরের পরে হাঁসরে মাঠে উপস্থিত হতে হবে সেখানে সমস্ত মানুষ আল্লাহ সামনে উপস্থিত হবে সে মাঠে প্রত্যেককেই তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে উত্তর দিতে হবে তাকে আল্লাহতালা যাকে তার রহমত দিয়ে ঢেকে দেবেন সে শুধুমাত্র মুক্তি পাবে আর যা রহমত দিয়ে ঢাকবেন না যাকে প্রশ্ন করবেন সে আজাব প্রাপ্ত হবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে তার রহমত দিয়ে ঢেকে দিন আমিন ষষ্ঠ যে জিনিসটি ইম্যান আনতে হবে তা হচ্ছে তাকদির রহিমান তাকদিরের চারটি ধাপ প্রত্যেকটি মানুষকে ইমেন আনতে হবে যা লাতলা তিনি পূর্ব থেকেই আমাদের কর্মকাণ্ড তিনি কি করবেন না করবেন করেছেন সব কিছু তিনি জানেন এগুলি সবই তিনি আবার লিখেও রেখেছেন আবার এগুলি তিনি হওয়া চান সময় মতো যখন যেটা হওয়া দরকার সে হইতে দেন এবং সেটা হয়ে যায় তিনি বলেন কুন কোন আমরা সেহ কুন ভাইয়া কুন সাথে হয়ে যায় এ হয়ে যাওয়াটা হচ্ছে সৃষ্টি অর্থাৎ তিনটি প্রথম বলা হয় আলম তারপর বলা হয় কিতাবা তারপর একটা বলা হচ্ছে মাসিয়া তারপরটা হচ্ছে খাপ এ চারটি ধাপ অবশ্যই ইমান আনতে হবে যদি কোনো একটি ধাপ আমাদের ইমান না থাকে তাহলে আমাদের ইমান আনা হলো না মৌলিকভাবে ছয়টি হচ্ছে ইমানের রোকন সুতরাং যদি আমরা ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচতে চাই আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে আল্লাহ তালার উপর ইমান আনতে হবে ফিরেস্তাদের উপর ইমান আনতে হবে আল্লাহ কিতাবের উপর ইমার আনতে হবে রাসুলদের উপর ইমার আনতে হবে এবং আখেরাতের পরিমাণ আনতে হবে আর সর্বশেষ তাকদির উপর ইমার আনতে হবে এই ছয়টি ইমান হচ্ছে মৌলিক ইমানের ছয়টি রোকন এগুলো শেষ হওয়ার পরে আল্লাহ তারা বলছেন ও আমিল উৎস আলেহাত শুধু ইমান আনলে ইমান হচ্ছে বিশ্বাস অন্তরের জিনিস তার প্রতিফলন পড়বে মানুষের কর্মকাণ্ডে আল্লাহ তালে যেন বলছেন ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচতে হলে অবশ্যই তাকে ইমানের পরে যে কাজটি করতে হবে সেটা আমিল উস আলেহাত সৎ কাজ করতে হবে যেটা আমাদের ন্যাক কাজ বলি সৎ কাজ করতে হবে সৎ কাজ তখনই হবে যখন সেটা রসোল্লাহ আসলাম অনুমোদন করবেন সে কাজগুলি হচ্ছে ইসলাম এগুলো বহ্যিক কাজ ইসলামের আরকানগুলো রয়েছে গুরুত্বপূর্ণ পাঁচটি রকম আমরা সবাই জানি যে শাহাদতের বাণী উচ্চারণ করা তারপরে সলাত আদায় করা জাকাত দেয়া শ্রম পালন করা এবং হজ করা এগুলি অবশ্যই আমাদেরকে এগুলি মেনে নিতে হবে এগুলি হচ্ছে আমলো সহালেহ এর বাইরে রসুল্লা সাল্লাহ আসলাম যেই পদ দেখিয়েছেন যেই কাজ করেছেন যেভাবে চলতে বলেছেন সেইভাবে চললে সেটা আমলে সহালের হবে এর বাইরে নিজের মন থেকে বানিয়ে কোনো কিছু করলে সেটা কখনো আমলে সওয়ালে হবে না যত আমলে সওয়ালে আসতে সব রসোল্লাহ সাল্লাহ আসলামের পদ্মীতে পথেই হবে সুতরাং এখানে নিজের পদতে কিছু দিকে আমরা আবিষ্কার করি সেটা আমলে সহালের সাথে গণ্য হবে না সেটা হবে বিদা তা থেকে আমাদের মুক্ত থাকতে হবে দ্বিতীয় আমল সোহালের পরে আল্লাহ তুলছেন যে দ্বিতীয় কাজ একটি ইমান যেমন আনবে আমল সহলে যেমন করবে যদি ক্ষতিগ্রসাতে কোনো মানুষ বাঁচতে হয় তৃতীয় যে কাজটি করতে হবে তাকে তা হচ্ছে যে অতবা সহবিল হকের প্রতি পরস্পরকে অসহ করতে হবে অর্থাৎ দাওয়াত দিতে হবে দাওয়াতের কাজে লিপ্ত হতে হবে একে অপরকে ভালো কাজ করার জন্য নির্দেশনা দিতে হবে নিজে ভালো হবে তা নয় ভালো করার প্রচেষ্টা তাকে চালাতে হবে প্রত্যেকটি মানুষই একজন দাড়ি যেই ইসলাম গ্রহণ করেছে সে একজন দাড়ি শুধুকে আলেমদের দায়িত্ব নয় সত্যেকটি কাজের দায়িত্ব প্রত্যেকটি মানুষের দায়িত্ব আছে যে সে জানে তার প্রতি মানুষকে আহ্বান জানাবে সে সলাদ জানে সলাদের প্রতি আহ্বান জানাবে সে জাকাতের কথা জানে জাকাতের কথা মানুষকে বলবে এটি হচ্ছে বড় কাজ সাক্ষ্য হিসেবে সে থাকবে মানুষের কাছে অতাওয়া আসিল হক হক যা জেনেছে তা পরস্পরকে অসিয়ত করবে না করলে আমরুল মারুফ আহ মুখকার না করলে সৎ কাজের আদায় নিষেধ না দিলে তাহলে সে গুণাগার হবে সে সফলতা লাভ করতে পারবে না সে ক্ষতিগ্রস্ততে লিপ্ত হবে চতুর্থ যে কাজটি বলা হয়েছে অতাওয়া আসও বিশ্ববর সবরের পরস্পরকে ধৈর্য ধারণ সবর বা ধৈর্যের প্রতি পরস্পরকে অসিহত করে যারা তারাই শুধু ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারে অর্থাৎ এই চারটি কাজের মধ্যে সর্বশেষ কাজ হচ্ছে পরস্পরকে ধৈর্যের ওসিয়ত করা পরস্পরকে ধৈর্যের ওসিওত করতে হবে কারণ মানুষের যখনই হকের প্রতি আহ্বান আসবে হক মানার কথা মানুষকে বলা হবে তখনই তার প্রতি আঘাত আসতে পারে প্রত্যাঘাত আসতে পারে তখন তাকে অবশ্যই তা থেকে সে অবস্থা থেকে বাঁচার জন্য ধৈর্য অবলম্বন করতে হবে রসোল্লা সাল্লা আসলাম এরকম আঘাত এসেছিল তিনি কিন্তু সেটাকে ধৈর্য ধারণ করেছেন সাহাবাহের উপরে আঘাত এসেছেন তারা ধৈর্য ধারণ করেছেন ধৈর্য ধারণের এই রূপ মূলত তিন রকম হতে পারে একরকমের ধৈর্য হচ্ছে যে মানুষ বিপদে আপদে ধৈর্য ধারণ করে এটা যেমন তাকে সবরক সবরকয়ার করতে হবে তেমনিভাবে আমল করার জন্য আল্লাহ তালার নির্দেশ পালনের জন্য তাকে ধৈর্য ধারণ করতে হবে নির্দেশ পালনের মধ্যে কষ্ট রয়েছে সেই কাজেও তাকে ধৈর্য ধারণ করতে হবে তৃতীয় যে ধৈর্য ধারণ সেটা হচ্ছে গুনার কাছ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করতে হবে কারণ হফ ফাতিল জান্নাতু বিল মাকারে বা হৌফাতিল না রু কষ্টকর কাজ দিয়ে জান্নাতকে ডেকে রাখা হয়েছে জান্নাত লাভ করতে হলে একটু কষ্ট করতে হবে আর জাহার্নাম লাভ করতে কোনো কষ্ট করতে হয় না করলেই জাহার চলে যাবেন এতে কোনো দ্বিধা নেই যে আপনি করলেন না বরং জাহার নাম এমনভাবে ডেকে রাখা হয়েছে যে সেখানে প্রবৃত্তির তাড়ানার অনুসারী করে দেওয়া হয়েছে সেগুলোকে যে এগুলি করলে জাহার্নামে চলে যাওয়ার জন্য যথেষ্ট আজ কিন্তু জান্নাত লাভের জন্য আপনাকে কষ্ট করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং কষ্টকর কাজগুলি করতে হবে অনেক সময় এই জিনিসটাই আমরা বুঝতে চেষ্টা করি না যে কাজ কষ্ট হলে মনে করি এটা কঠিন হয়ে যাচ্ছে কিন্তু না জান্নাত লাভের জন্য জামানুল জান্ন জান্নাতের মূল্য অনেক বেশি কিছু না কিছু কষ্ট তো আমাদের করতেই হবে কষ্ট করতেই হবে সুতরাং জান্নাত লাভের জন্য কষ্ট করতে হবে জাহান্নান থেকে বাঁচার জন্যও কষ্ট করতে হবে এটাই হো ধৈর্য আমাকে ধ্বর্য ধারণ বিপদেও আমাকে ধৈর্য ধারণ করতে হবে এই তাওয়িব সবর এটা অবশ্যই জরুরি একজন ইমানদার কখনো ধৈর্য থেকে বাইরে থাকতে পারে না দিনের অর্ধেক হচ্ছে সবর অর্ধেক হচ্ছে শুকর ধৈর্য ধারণ করবে সে যদি ভালো পায় আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলো খারাপ কিছু ফেলে তাকে ধৈর্য ধারণ করতেই হবে সুতরাং দিনের মধ্যে আমাদেরকে যদি সঠিকভাবে আমরা যদি কোনো দিন মধ্যে থাকতে চাই অবশ্যই ধৈর্যের কোনো বিকল্প নেই আর এই ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত হলে যেভাবে সুরা এসেছে ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত হলে আমাদের মুক্ত থাকতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে চারটি কাজ করতে হবে প্রথমত ইমান আমাদের উক্ত হতে হবে শক্তিশালী হতে হবে ইমানের আরকানগুলিকে আমরা মানতে হবে ইমান আরকারগুলি মেনে চলতে হবে সেটা অনুসারে চলতে হবে তৃতীয় হচ্ছে ইমান আরকারগুলির পাশাপাশি আমলে সহলেহ করতে হবে শুধু ইমান আছে আমার ইমান মজবুত এ কথা বললে হবে না আমল ও সহলেহ করতেই হবে আর কান ইসলাম আমল করতে হবে তৃতীয় হচ্ছে যে তাওয়াসিবুল হা যা জেনেছি তা জানাতে হবে সেটা অনুসারে চলতে হবে সেখানে জানাতে গিয়ে যদি আমাকে ধৈর্য ধারণ করতে হয় কষ্ট অবলম্বন করতে হয় তা করতে হবে না তা না করলে আমরা সফল কাম হতে পারবো না এই চারটি কাজ সফলতার জন্য অত্যন্ত জরুরি এ চারটি কাজ প্রত্যেকটি ইমানদারের উপর কর্তব্য এই চারটি কাজ করা অল্প বিস্তর বেশি কম সবাইকে এই কাজগুলি করতে হবে এই দেখা যায় সাহবা আকরাম রদন আল্লাহ আলিম তাদের মধ্যে কেউ কেউ এই সুরাটি পরস্পরকে না শোনান পর্যন্ত যখন একত্র হতেন সুরাটির কথা মনে করে দিতেন এবং আলাদা হতেন এই সুরাটির কথা স্মরণ করে। এই সুরাটি এত বেশি গুরুত্বপূর্ণ ইমাম শাহিউ রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে আল্লাহ তালা যদি এই সুরাটি নাজিল করে আর কিছু নাজিল না করতেন তাহলে তাই তাদের দিন দুনিয়ার সবকিছুর জন্য যথেষ্ট হতো কেন এই সুরার মধ্যে তো আখেরাতের কথা রয়ে গেছে এ সুরার মধ্যে রসুলকে মানার কথা রয়ে গেছে এই সুরার মধ্যে দুনিয়া কিভাবে চলবে আমলা সওয়ালেহ কিভাবে করতে হবে সেটার বর্ণনা এসে গেছে এ সুরের মধ্যে দাওয়াতের কথা এসেছে আমরুল মারুফ নাহিয়া মুমকারের কথা এসেছে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কীভাবে করতে হবে তার কথা বলে দেয়া হয়েছে সর্বোপরি ধৈর্য ধারণের কথা বলা হয়েছে কোনো মানুষেই ধৈর্য ধারণ বাইরে যেতে পারে না আমাদের একটা জিনিস মনে রাখতে হবে ধৈর্য মানুষ অনেক সময় ধারণ করে কিন্তু এমন এক সময় ধারণ করে যখন ধৈর্য ধারণে তার মূল্য থাকে না রসল্লাহ সাল্লাহ সাল্লাম এক মহিলাকে দেখলেন যে তার সন্তানের উপর কবরের কাছে বসে কান্নাকাটি করছে রসল্লাহ সাল্লাহাম বললেন যে ধৈর্য ধারণ করো কেন কান্নাকাটি করছো মহিলা রসুলকে চিনে নাই সে বললো যে আমার যা হয়েছে আপনার তো তা হয়নি রসুল্লাহ আসলাম চলে গেলেন সাথে ঝগড়া করলেন না কিছুক্ষণ তার সাহাবিরা বললেন মহিলাকে যে তুমি কার সাথে কথা বলছো তুমি জানো এ তো মোহাম্মদুর ছিলেন মহিলা তখন রসোল্লাহ্লা আসলামের পিছু নিলেন যাই বললেন ইয়ার রসোলা আমি আপনাকে চিনতে পারিনি তখন বললেন যে আর সবরু আহিন্দাস উলা সবর হচ্ছে প্রথম যখন আঘাত আসে তখন সবর এক করতে হয় তখন ধৈর্য ধারণ করতে হয় নিজে শেষ পর্যন্ত যখন আর কোনো উপায় থাকে না উপায়ন্ত থাকে না তখন ধৈর্য ধারণ করলে সেটা সবর হিসেবে গ্রহণযোগ্য হয় না তখন সেটা না দেখে গর্ত অন্তর না দেখে আমি মেনে নিচ্ছি এটা মেনে নেওয়া হয় এজন্য সবরের মেন মূল কথাই হচ্ছে যে প্রথম থেকেই আল্লাহ তালা সন্তুষ্টির জন্য মানুষ মানুষের কষ্ট থেকে অথবা আমাদের বিপদ আপদ থেকে যখনই আমাদের উপর কিছু এসে পড়বে তখনই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য সেটা করতে হবে শহরের একটি উদাহরণ দিয়েছেন আমরা দেখি ইতিহাসে আয়ুব সম্পর্কে বলেছেন যে তিনি ছিলেন সয়াবের ধৈর্যশীল কেমন ধৈর্যশীল হাদিস সহিহাদিসে এসেছিল রসল্লা সাল্লা বলেছেন আঠারো বছর তিনি কষ্ট পেয়েছেন রোগে কোনো তিনি এর বিরুদ্ধে কোনো অভিযোগ জানাননি শহরের একটি বড়ো জিনিস হচ্ছে অভিযোগ যেন না করা হয় যে আমি কষ্টে আছি আমি মরে যাচ্ছি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা আমাকে কেন দিল আমি কেন কষ্ট পেলাম এই জাতীয় কথা বললে ধৈর্যের ভিতরে আর পড়বে না সুতরাং আমাদের মনে রাখতে হবে আইউুব আলাহ কিভাবে কীভাবে ধৈর্য ধারণ করেছেন যার কারণে আল্লাহতালা তাকে স বলেছেন তাকে ধৈর্যশীল বলেছেন সবের বলেছেন সেরকম ধৈর্য অবলম্বন করতে হবে সাহবাহ আমিদল্লা আলীম আজমাইন তারা ধৈর্য ধারণ করেছেন ধৈর্যের চরম পরাকাশটা দেখিয়েছেন তাদের মধ্যে কেউ কেউ মক্কাতে কঠিন কষ্ট পেয়েছেন কাফেদের পক্ষ থেকে তারপরেও তারা ধৈর্য ইমানের উপর অটল ছিলেন তাদের মধ্যে কেউ কেউ শুধু আহাদুন আহাদুন বলতেন তাদের বলা আর কোনো ভাষা তাদের ছিল না কষ্টে শুধু আহাত বলতেন যে আল্লাহকে আমার স্মরণ রাখতে হবে সেই ধৈর্য দেখিয়েছেন তারা এই জন্য তারা লাভবান হয়েছেন তারাই সফলকাম হয়েছেন আমাদেরকেও সেমনিভাবে ইমান আনতে হবে আমলে সহলেহ অর্জন করতে হবে আমাদেরকে তাওয়াসিবিল হক হকের পথে ওসিয়ত করতে হবে পরস্পরকে এবং পরস্পর ধৈর্যের পরামর্শ দিতে হবে ধৈর্য ধারণ করতে হবে এই শিক্ষাগুলি আমরা এসোরা থেকে পাই আল্লাহ আমাদের তো অভিযান করুন সোহানিক আল্লাহকে আসাদুল্লাহ আনতা